বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরি বাক আলহামদুলিল্লাহ ওয়ালিবতুলামা মোহাম্মদ ও আল্লাহ ও আসহাবিহি আজমায় সম্মান তো শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা গত দর্শে সুয়াম সুয়ামের ফজিলত এবং তার গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা শুনে আসছি আল্লাহনবী সাসলাম বলেছেন যে আল্লাহ তারা নিজে বলেন আ সমলি ও আনা আজিজি আিঝিবিহি সৌম আমার জন্য এবং আমি তার বদলা দিব এবং আল্লাহনবী সাসালাম এটাও বলেছেন যে ব্যক্তি একটি রোজা রাখবে আল্লাহ সন্তুষ্টর জন্য তো একটি সৌমের কারণে আল্লাপাক তাকে তার চেহারাকে জাহান্নাম থেকে সত্তর বৎসরের পথ পরিমাণ আল্লাহ তার চেহারাকে জাহান্নাম থেকে দূরে নিয়ে যান এবং এটা আমরা শুনেছি আল্লা নবী সাম বলেছেন মানসামা রমাবানা ইমানান ওয়াহতি যে ব্যক্তি রমজান ও মাসে সোম পালন করবে ইমানান ওয়াহতিসাবান ইমানের হালতে সবাবের আশাই তাহলে ইমান ছাড়া কোনো হেফাজত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নেই ওয়া এহতাবান সবাবের আশাই এমন না যে রোজার মাসে সবাই রোজা রাখে আমি রাখতেছি আর সম যদি পালন না করি মানুষ কি বলবে এত বড় হয়েছে তাও রোজা রাখে না তো মানুষকে দেখানোর জন্য নয় মানুষের কাছে ভালো হওয়ার জন্য নয় এহতে শাহবান কেমন শ্যাম পালন করব সোয়াবের আশায় আল্লাহ আমার ফরজ করে দিয়েছে তাই সময় তো দর্শক মন্ডলী এই রমজানুল মোবারক মাসকে আল্লাহ তালা কয়েকটি বৈশিষ্ট্য যদি আল্লাহাক সৃষ্টি করেছেন প্রথম বৈশিষ্ট্য আল্লাহ তালা বলছেন শাহরুর রামাবান আল্লাফিল রমজান মাসের একটা বড় বৈশিষ্ট্য যে আল্লাপাক এই মাসে কোরআন অবতীর্ণ করেছেন আর দ্বিতীয় বৈশিষ্ট্য সেটা হলো এই যে এই রোজার মাসে আল্লাপাক এমন একটি রাত্রি দিয়েছেন সে রাত্রি হল লাইলাতুল কাদার লাইলাতুল কাদি খাই রম্মিন আলফি সাহার এবং এই রাত্রি এক রাত এক হাজার মাসের চাইতেও উত্তম আর বৈশিষ্ট্য আছে সেটি হলেই আন আবি আনহু কল ان رسول الله صلى الله قال اذا جاء رمضان فُتِحَت ابواب الجنه وغُلِقَت ابواب النار وسُفِدَت الشياطين متفق عليه ابو هريره الله تبارك وتعالى বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন রমজানুল মুবারক মাস যখন আসে শুরু হয় বলেন النار জাহান্নামের দরজাকে বন্ধ করে এবং আবদ্ধ করে দেওয়া হয় শয়তান তার যত রকম প্রচেষ্টা বলছিল আমি তার ডান দিয়ে আসব পিছুন দিয়ে আসব বাম দিয়ে আসব সামনি দিয়ে আসবো তাজিদ আখতারীন অধিকাংশ মানুষদেরকে আল্লাহ তোমার নাশকরি বানাবো এই প্রচেষ্টা পুরা এগারোটি মাস শয়তান মানুষের বিরুদ্ধে করে থাকে আল্লাহ চান ওই সকল বান্দা যারা নাকি শয়তান তাদেরকে নিজের নিয়ন্ত্রণে রেখেছিল আল্লাহ তালা ওই সকল মানুষদেরকে এই একটি মাস সুযোগ দিয়েছে যে তোমার জন্য শয়তানকে আমি আলানা করে রাখলাম তাকে বন্ধ করে রাখলাম এখন তুমি কিছু আগে যাও এখন তোমার অতীতে যা হয়েছে সেগুলি সম্পর্কে তুমি এই মাসে তৌবা করে আল্লাহ কাছ ক্ষমা করে নাও আল্লা বলেছেন ওনার একটি হাদিস আছে যে উনি একদিন জুমার খুদ্বাই উঠতেছিলেন ওঠার সময় উনি তিনবার আমিন বললেন আমিন আমিন আমিন তো ওনাকে জিজ্ঞেস করা হলো যে ইতিপূর্বে তো আপনার এরকম কোনো দিন শুনি নাই যে আপনি মেম্বারে যখন উঠছেন তখন আমিন আমিন বলছেন तो आज के अमिन तीन बार बोलें कारण क्यूँ बोलें जिब्राहल आल्लम आस आसार पर बोलें जे व्यक्ति बोल रमजान मास पे रमजान मास मत गुरुत्वपूर्ण मास पे जदि को निजे के समस्त गुणा के परित्रा ना कराते रोजान मास पवारे जी निजे जान्नि ना करते ताई व्यक्ति जो ध्वस छाड़ा को उपाय नहीं हाँ ये व्यक्ति ध्वस हवित द्वितीय ओ व्यक्ति पिता माता के बृद्ध अवस्था पे बार्धक्य अवस्था पे वयस्क अवस्था पे तेदमुत जी से जानना प्रवेश ना करते ध्वस छाड़ा को उपाय नहीं तृत्य ओ व्यक्ति जारे हमार नाम मुहम्मद সাল্ল্লাহাল্লাম আর সে যদি সে নাম শুনে আমার প্রতি দরুদ পেশ না করে তাহলে ওই ব্যক্তি ধ্বংস হওয়াটাই স্বাভাবিক তাহলে এখানে আমরা জানতে পারলাম যে রমজান মাস আল্লা পাক আমাদেরকে দিয়েছেন আর রমজান শব্দের অর্থই হলো রমজান মানে পুরে ফেলে দেওয়া রমজান মাসকে রমজান মাস এই জন্য বলা হয় যে এই মাসে একজন মানুষ এবাদতের মাধ্যমে শ্যাম পালন করার মাধ্যমে তার জীবনের সকল গুণাকে পুরে ফেলে দিবে এই জন্য আল্লাহ তার সকল গুণাকে মাফ করে দেন সুবাহ আল্লাহ তাহলে রমজানের বৈশিষ্ট্যের মধ্যে এটাও একটি বড় বৈশিষ্ট্য যে আল্লাহ পাক এই মাসে শয়তানকে শিকল দিয়ে আবদ্ধ করে রেখে দেন বন্ধ করে রেখে দেন যেন তার বান্দাগুলি করে শয়তান যেন তাদেরকে প্রতারণা না করতে পারে কিন্তু কই কোনো পার্থক্য দেখা যায় যায় না কারণ কি কারণটা হলে যে শয়তান তো বন্ধ থেকে যায় কিন্তু মানুষ নিজে যদি শয়তান হয়ে যায় তাহলে তাকে তো আর বন্ধ করা হয়নি মিনাল জিন্নাতি ও মানুষ যদি নিজেই শয়তান হয়ে যায় তাহলে তার উপর আর কোনো প্রভাব চলে না সে নিজেই শয়তান আর আরেকটা জিনিস সেটা হলে যে যে ব্যক্তি এগারোটি মাস পুরাটাই যখন শয়তানের তাবেদারি করে তো ওই একটি মাস ওটা ওই ধাক্কায় সে চলে যায় তাকে আর কিছু করতে হয় না তো এটা হলো অত্যন্ত দুঃখের বিষয় যে এর ধরনের একটি গুরুত্বপূর্ণ মাস পাবার পরেও যদি সেটাকে আমরা গুরুত্ব না দেই রোজার মাসে শুরুতে কটা রোজা রাখলাম মাসের শুরুতে আর শেষে যে কটা রোজা রাখলাম প্রথম দিনে তারাবীর ভিড়ের ঠেলায় মসজিদে ঢোকায় যায় না পাঁচ দিন পর মসজিদ আস্তে আস্তে খালি হয়ে যায় আবার শেষে যে ওই একদিন সবে কদরের রাত যেটা আমরা মনি করি রমজানের সাতাশ তারিখে নয় একুশ ২৫ পঁচিশ সাতাশ উনত্রিশ সবগুলোতেই কদর হতে পারে অথচ আমরা ভিড় জমায় যে ওই সাতাশ তারিখে এবং সেই একদিনেই মনি করি যে আল্লাহকে সব মাফ করে নিব। আল্লাহ পাক সব জানেন আমি কয়দিন রোজা রাখলাম কয়দিন রাখলাম না কেন রাখতেছি মনে করতেছি এটা প্রথম একটা শেষ একটা আর মাঝখান গ্যাপ এই ধরনের ধোকা আমরা বহু ক্ষেত্রে করে থাকি আমাদের দেশে এক ধরনের খতমে বোখারি খতম হয় বহু মানুষের খাতমে বুখারি করে অনেক মাথা সাথে করে হাতমে বুখারি কী বোখারে প্রথম হাদিস পরে আর শেষ হাদিস পরে এবং তারপরে মনে করে বুখারি খতম হয়ে গেল এবং সেটা নিয়ে মানুষের এখন কার সন্তান দিচ্ছে কারো ব্যবসায় বরকত দিয়ে দিচ্ছে কারও অনেক কিছু করছে এগুলো দুঃখজনক বিষয় যেই কাজ নবী করেন নেই যেই কাজ আল্লাহনবী সাহাশালাম থেকে সাব্যস্ত নয় সেগুলি কাজ আমরা অমোক অমুক অমোকের দোহায় দিয়ে এগুলি কাজ সরিয়ে চালু করে দিয়েছে এগুলো দুঃখজনক বিষয় কোরআন খতম করার জন্য যদি সু আল্লাহনবী বলছেন যে সুরাতখলাস তাদেরও সুরুষ আর কোরআন এক তৃতীয়াংশ কোরআন পরা যায় আল্লাহ নবী বলছেন তাই তো আল্লাহ নবীকে এটা বলছেন যে বোখারে প্রথম হাদিস পড়লে এক সুলুস হবে বলেন নেই তাহলে এটার সাথে তার কী সম্পর্ক তো যাই হোক তো রোজার শুরুতে কিছুদিন রোজা রাখলাম মাঝখানে রোজা নেই আবার শেষে কিছুদিন রাখলাম मैं पूरा मासे रोजा हो जाए रोजा राण हो जाए सहजनादार का मोम देर আর যে ব্যক্তি শ্রম পালন করে না রোজা রাখে না সে যেন এটা বলতে চাই আমি মমিন না কারণ আল্লাহ মোমিনদেরকে বলছে হে মমিন সকল তোমার রোজা রাখো আপনি রাখছেন না তার মানে কি আপনি কি বলতে চাচ্ছেন আমি মমিন সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আর একটা জিনিস সেটা হলেই রোজা কাদের উপর ফরজ মনে করি বয়স হয়ে গেছে বুড়ো হয়ে গেছি কিন্তু যুবক তারা রাজা রাখে না তারা মনে করে এখন আমাদের সময় আসে নেই এখনো সময় আসে নাই করব করবো তারপর দুই চারটা ছেলেমেয়ে হবে তারপরে আস্তে আস্তে এবার জন্য ঝুঁকে যাবে কিন্তু আমরা শুনেছি আল মমিনুল কবি মিনাল আল মমিন শক্তিশালী মমিন দুর্বল মমিনের চাইতে উত্তম বেশি সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর ইনশাআল্লাহ বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হবো ইনশাআল্লাহ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 জানুন কত কার্যকরী ভাবে মুমিন বান্দার নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের রং রংলবার রাত সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল Today, I'll be talking about Dawatul Islam, an inundation toward Islam. Watch Faisal Kokan, Ismail Khan, Zayed Sheikh, Suvayba Suparibala, Amreen Sheikh, Zainab Faruqi, Fatima Munshi and Farid Nayak. I welcome all of you with the Islamic greetings. As-salamu wa rahmatullahi wa barakatuh. Welcome to the world of future Generation দেখুন ভবিষ্যৎ প্রজন্ম প্রতি সোমবার বিকেল পাঁচটায় সম্প্রচার সকাল পাঁচটায় বাংলাদেশে ডায়ালগ ডায়ালগ ডিসকশন ডিসকাশন ডিবেট উইটনেস ডাক আলহামদুল্লা ওসালাম সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা রোজার মাসের ফজিলত এবং গুরুত্ব সহকারে আলোচনা শুনে আসতেছিলাম বিরতির পূর্বে আমরা আল্লা নবীর হাদিস শুনেছি যে রোজার মাসে আল্লাপাক জাহান্নামে দরজা বন্ধ করে দেয় জাহ্নাতের দরজা খুলে দেয় আর শয়তানদেরকে শিকলে আবদ্ধ করে রাখে রোজার মাসে বেশি বেশি এবাদত বন্দী করা এবং রোজার মাসে বেশি বেশি দান খেরাত করা এবং রোজার মাসে কোরআন তেলাওয়াত বেশি বেশি করা এ বিষয়ে দানশীল ছিলেন সুবাহ আল্লাহ আল্লাহাম এটাও বলেছেন আল্লাহ যদি আমাকে উহুদ পাহাড় যদি স্বর্ণে পরিণত করে দেয় তাহলে আমি সেটাকে তিন দিনের বেশি আমার কাছে রাখবো না তবে এতটুকু রাখবো যদি কারো ঋণ আমার উপর থাকে অথবা অতটুকু রাখবো যতটুকু আমি মানুষের মধ্যে দান করবো এতটুকু রাখবো এর চেয়ে বেশি নয় সারা নবীলের সকল মানুষের চাইতে উনি বেশি দানসীন ছিলেন আর বিশেষ করে রমজানে আরো বেশি দান খয়াত করতেন হিন কাহ জিবরিল যখন জিব্রাইল ওনার সঙ্গে সাক্ষাৎ করতে আসতেন তাহলে রমজানের একটি বৈশিষ্ট্য এটাও যে জিব্রাহল আলী ইসালাম উনি বিশেষ করে আল্লাহ নবীর কাছে রমজান মূল মোবারক মাসে আসেন কি করেন এসে রমজানের প্রত্যেক রাত্রে জিব্রাহতেন কোরআন শুনাই আল্লাহ আকবর রমজান মাস এটা হলো কোরআনের মাস তাহলে রমজানের বৈশিষ্ট্য এটাও যে প্রত্যেক রাত্রে সালাম আল্লাহ নবীর কাছে আসেন এবং পরস্পর কোরআন শোনেন কত বেশি দান খয়াত করতেন রোজার মাসে এবিষয়ে বলা হয়েছে ফালারসুরালামিব্রাইলামাতি বলছেন জিব্রাইসলাম যখন কাছে আসতেন উনি যে এত বেশি দান খয়রাত করতেন যে দান খয়রাতটি বৃষ্টি আনয়নকারী বাতাসের চেয়েও বেশি হতো বৃষ্টি যে বৃষ্টির আসার পূর্বে যে শীতল ঠান্ডা বাতাস জোরে যে বাতাসটি আসে হচ্ছেন এই বাতাসের চাইতো বেশি গতিতে আল্লাহ নবীলাম রমজানুল মুবারক মাসে বেশি দান খরাত করতেন এটা একটা উদাহরণ দেওয়া হয়েছে যে উনি এত বেশি দান খরচ করতেন তাহলে মুবারক মাস এটা হল এবাদতের মাস এটা হলো মোমিনদের জন্য একটা মৌসুম স্বভাব কামানোর মাস তো এই মাসে আমি স্বভাব কীভাবে কামাই করব প্রথম কাজ হবে পাঁচ ভক্ত সলাৎ পাবন্দির সাথে আদায় করা আর দ্বিতীয় কাজ হবে এই মাসে রোজা রাখা তৃতীয় কাজ হবে এই মাসে বেশি দাঁড় খয়রাত করা যেমন আল্লাহ নবী করতেন আর চতুর্থ কাজ হবে বেশি বেশি কোরআন তেলাবাত করা বেশি বেশি কোরআন তেলাবাত করা মান করা হার ফমেন কিতাবিল্লা ফাল্লা হাসানা তুবি আশ্রী যে ব্যক্তি কোরআনের একটি হরফ পড়বে আল্লাহ পাক তাকে দশটি নেকে দিবে ইলা সব আতিমেয়াতে দিয়ে ফেন আল্লাপাক দশটি থেকে নেই সাতশোগুণ পর্যন্ত স্বভাব আল্লাহ তাকে দিয়ে দিবেন। এজন্য আমরা যারা কোরআন পড়া এখনও শিখি নাই তাদেরকে দ্রুত শিখতে হবে এবং রমজানের মাস মাসে এটা রমজান তারাবির মাস বা এটা হলো কোরআনের মাস বলতে শুধু এতটুকু নয় যে আমি কোরআনে তারাবি শুনলাম আর চলে আসলাম আমি হক আদায় করলাম তা না ওটা তো একটা আলাদা জিনিস তারাবিতে কোরআন খতম করা সেটা একটা আলাদা জিনিস সেটা আর প্রসঙ্গ যে সেটা কতটুকু সঠিক বা কিভাবে পড়া দরকার এতটুকু যে ওরাতিল তার তিল কোরআনকে তার তিল সহকারে আল্লাহ আমার খতম চান না আল্লাহ আমার এবং খুজু দেখেন আমরা শুনেছি আল্লাহাম উনি এক রাখাতে সুরে বাকারা সুরে আলে এমরান সুরে নেশা পড়তেন এবং তাসবির আয়াত হলে তস্বি পড়তেন জান্নাতের আয়াত হলে জান্নাত চাইতেন জাহান্নামের রাজা বলে জাহার নাম থেকে আশ্রয় চাইতেন করতেন। এবং তিলের সঙ্গে কেরাত পড়তেন আস্তে আস্তে কেরাত পড়তেন তো কোরআন বেশি বেশি পড়ার উদ্দেশ্য শুধু তারাবিতে যে খতম করা তা নয় বরং এটা বাড়িতে বেশি বেশি কোরআন পড়তে হবে নিজে পড়তে হবে নিজের পরিবারদেরকে পড়ানোর উদ্বুদ্ধ করতে হবে সময় তো শ্রোতা দর্শক মন্ডলী এ বিষয়ে আর একটি হাদিস আমাদের সামনে চলে আসে বলেছি যে শেষের 10 দিন আরও বেশি গুরুত্বপূর্ণ দিন তো যখন শেষের দশ দিন যখন প্রবেশ করতো লাইল উনি পুরা রাত জাগতেন পুরারাত জাগতেন ও আয়াদা আহ পরিবারকেও জায়গায় রাখতেন সুবাহ আল্লাহ এবং কোমর বেঁধে নিতেন কোমর বেঁধে নিতেন তার মানে আল্লাহর কাছ থেকে হবে গোমা গুনা ক্ষমা করাতেই হবে এভাবে উনি চেষ্টা করতেন পুরা রোজার মাস বিশেষ করে রোজার শেষের দিকে সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা রোজার মাসের ফজিল সম্পর্কে আমরা জানতে পারলাম যে এই মাস পাক আমাদের জন্য রহমত হিসাবে পারি প্রেরণ করেছেন এবং এই মাসে পাক জাহ্নাতের দরজা খুলে দিয়ে জাহান্নামের দরজা বন্ধ করে দিয়ে মানুষদেরকে এভাবে এফাজতের জন্য উন্মুক্ত করে দিয়েছেন যেন এফাজতের মাধ্যমে আল্লাহ কুম তাত্তা কোন আমরা পরহেজগার হতে পারি এখন যেটা বিষয় আমাদের সামনে আসবে সেটা হলেই যে রোজা রাখবো কখন থেকে ভাঙব কখন কবে থেকে রোজা রাখা শুরু করব। ماسكو بيثي كنار شروع قربو ابو حرية رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول سوموا لرؤيته وافتروا لرؤيته فإن غبي عليكم فأكملوا عدة شعبان ثلاثين متفق عليه ابو حرية رضي الله تعالى تنبي بولين رسول الله صلى الله عليه وسلم بولا لرؤيته تبنا چاة دیکھ روزا رکھو وافتروا لرؤيته ابن چاة دیکھ روزا بھانگو فإن হবি আলাইকুম যদি তোমাদের উপর মেঘাচ্ছন্ন হয়ে যায় মেঘ যদি হয়ে যায় আসমান যদি অপরিষ্কার হয়ে যায় ফাঁক মিল এডাতা সাবান সারাথিন তাহলে সাবান মাসকে তোমরা তিরিশটা করে নাও আরবি মাস যেটা শুরু হয় সেটা হলো চাঁদ ওঠার সাথে সম্পর্ক চাঁদ উঠলে মাস শুরু আবার আরেকটা মাসে চাঁদ উঠলে তখন এই মাস শেষ তো বললেন চাঁদ দেখে তোমরা রোজা শুরু করো আর চাঁদ দেখে রোজা ভাঙো তো এখানে একাধিক মাসলা আছে যে মশলা বিষয়ে আমরা ইনশালে আলোচনা করব যে চাঁদ দেখে রোজা রাখতে হবে চাঁদ দেখে রোজা ভাঙতে হবে তো দেখার ক্ষেত্রে যদি কোনো একজন মুসলমান বিশ্বস্ত মুসলমান যদি সে বলে আমি চাঁদ দেখেছি তাহলে ওই একজন ব্যক্তির সাক্ষী আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে এবং পরে রোজা রাখতে হবে আর যদি চাঁদ দেখা যাচ্ছে না আসমান মেঘাচ্ছন্ন হয়ে আছে আসমানে মেঘ আছে অস্পষ্ট আছে সেই ক্ষেত্রে বলছেন তারাহুরার কিছু নেই সাবান মাসকে ৩০টা পূরাক কারণ আরবি মাস তিরিশের বেশি হয় না হয় উনত্রিশে হয় না হয় তিরিশে ইংরেজি মাস আটাশে হয় উনত্রিশে হয় তিরিশে হয় এবং একত্রিশে হয় কিন্তু আরবি মাস হয় উনত্রিশে হয় না হয় তিরিশ তাহলে উনত্রিশ দিনে চাঁদ দেখার চেষ্টা করতে হবে দেখা গেলে ভালো আর যদি দেখা না যায় তাহলে পরের দিন রোজা না রেখে সাবানকে তিরিশ যখন হয়ে যাবে তখন তারপরে তো অবশ্যই রমজান হবেই চাঁদ দেখা যাক না যাক চাঁদ যখন দেখা যাবে তখন কি করব চাঁদ দেখার একটা দোয়া আছে আল্লাহ আহিল্লাহ আলাইনাবিল আমন ইমান ও সালামত ইসলাম রব্বী ও রব্বুকাল হেলা ওখির রহু তিরমিদ ও কাল হদিস হাসান তল্লাবিন ওবাইদুল্লাহ রাজি আল্লাহ তিনি বলেন রসুল হসন বলেছেন যখন তোমরা কেউ চাঁদ দেখবে তখন এই দোয়া পড়বে আল্লাহম্মা আহিল্লাহ আলাইনাবিল আমন ইমান ওসালামত ইসলাম রি ওর্বু কাল হেলাল রিদ আয় আল্লাহ তুমি আমাদের উপরে চাঁদ কে উদিত করো বিল শান্তি অল ইমান এবং ইমানের সাথে শান্তি এবং ইমানের সাথে চাঁদ টি আমাদের উপর উদিত করো সালামত ইসলাম এবং শান্তি এবং ইসলামের সাথে রব্বি ওর্বু আল্লাহ হে চাঁদ আমার রব এবং তোমার রব আল্লাহ চাঁদ কে বলা হচ্ছে তোমার রব আল্লাহ আমার রব আল্লাহ চাঁদ রব হতে পারে না চন্দ্র রব হতে পারে না চাঁদের পূজা করা যেতে পারে না চন্দ্রের পূজা করা সম্ভব নয় হেলাল রুশদ্দিন ও খাই এটা হলো কল্যাণের চাঁদ এবং মঙ্গলের চাঁদ আল্লাহ যেন আমাদের দান করে তো এই ধরনের শুভ দোয়ার মাধ্যমে এই চাঁদটাকে শুভ আগমন জানিয়ে আমাদের রোজাটা শুরু করতে হবে তবে এখানে সন্দেহর উপর কোনো রোজা রাখা যাবে না সন্দেহ করে রোজা রাখা যাবে না এ বিষয়ে তিনি বলেন রসুল বলেছেন যে তোমরা কেহ যেন রমজান মাসের মাসকে একটি রোজা অথবা দুইটি রোজার মাধ্যমে যেন তোমরা কেহ আগে বাড়ায় না তার মানে কি মাস শুরু হওয়ার আগে যেন রোজা তবে ওই ব্যক্তি যে নিয়মিতভাবে ভাবে রোজা রাখে যেমন আল্লাহাম প্রত্যেক সোমবারে এবং বৃহস্পতিবারে উনি রোজা রাখতেন ওনাকে জিজ্ঞাসা করার সাহায্য কেন রাখতেন তিনি বললেন যে সাপ্তাহিক আমল আল্লাহর কাছে সোমবারে এবং বৃহস্পতিবারে আল্লাহর কাছে উঠানো হয় তো আমি পছন্দ করি আল্লাহ যেন আমার আমলটি রোজা অবস্থায় যেন আমার আমলগুলো আল্লাহর কাছে যায় এই জন্যই সোমবারে এবং বৃহস্পার রোজা রাখতেন তো এর উপর যদি কোনো ব্যক্তি আমল করে আসে প্রত্যেক সোমবার এবং বৃহস্পার রোজা রাখে তাহলে সেই ক্ষেত্রে সাবানের একদিন আগে যদি বৃহস্পার পড়ে যায় অথবা সোমবার পড়ে যায় তাহলে এই ব্যক্তি রোজা রাখতে পারবে যেহেতু সে নিয়মিত রেখে আসতেছে এছাড়া অন্য কোনো ব্যক্তি রোজার একদিন আগে রোজা রাখতে পারবে না সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী এ বিষয়ে আরও গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সামনে আগে আসতেছে যে আলোচনাটি আমরা ইনশাআল্লাহ পরবর্তী দর্শে এটা আমরা শুনব তো সেই দর্শে আপনাদের সকলকে আমাদের সাথে থাকার জন্য আন্তরিক আহ্বান জানিয়ে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে যেন অনেক আমল করার তৌফির দান করেন ও আখর আওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামুকরক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 जकत बैंक नंबर शून्य তিন নয় এর শূন্য শূন্য শূন্য আট তিন টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন मानुषे घुमे सीम रखा दरकारदार परस्पर उपर के उठे। आला কেন ইসলামের দৃষ্টিতে নিন্দনীয় জুলুম এবং অত্যাচার মানুষের অধিকার প্রতি শনিবার রাত সাড়ে দশটায় বাংলাদেশে ও রাত ভারতে পৃষ্টিবি বাংলায়